আলহামদুলিল্লাহ আলা রাসুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় তিন আদর্শ ও পথ থেকে বেঁচে থাকা আমাদের প্রথম লেসেন থেকে এই লেসন পর্যন্ত আমরা এমন সাইত্রিশ শব্দ শিখেছি যা কুরআনে প্রায় বারো হাজার বার এসেছে এর আগে আমরা শিখেছি আউ্লা হিমিন ইহদিনা সেরত আল মুস্তাকিম ইহদিনা মানে আমাদেরকে দেখিয়ে দিন আের মানে পথটি আল মুস্তাকিম মানে সোজা সরল সেরতিনা আন আহমতা আল হিম সেরত মানে সেই পথটি আল্লেজিনা মানে যাদের আন মানে তুমি অনুগ্রহ বর্ষিত করেছ আলিম মানে তাদের উপর মানে তোমার খ্রোদ আপতিত হয়েছে কিভাবে মাজলুম মানে যার উপর জুলুম করা হয়েছে আর মগদুব মানে যার উপর ক্রোদ আপতিত হয়েছে আয় হিম মানে যাদের উপর আলা প্লাস হিম আয়িম তাহলে অর্থ দাঁড়াচ্ছে তাদের পথে নিয় না যাদের উপর তোমার ক্রোধ আপতিত হয়েছে ওয়ালা মানে এবং নয়। ওয়া মানে মানে মানে এবং লা না, যারা হয়েছে পথভ্রষ্ট সরল থেকে মানুষ কখনো না জেনে কখনো অজ্ঞতার কারণে বিচ্যুত হয় আবার কখনো কখনো সত্য জানার পরেও অহংকারের সাথে অস্বীকার করে না মানার কারণে হয় আল্লা সুবাহান তালা সম্পর্কে রকম দলির প্রমাণ ছাড়া কথা বলা তার সাথে শির করা তার জাত সম্পর্কে ইচ্ছা কথা বলা এসব একদমই ঠিক না ইহুদিরা উজাইসাল্লামকে আল্লাহর পুত্র মনে করত আবার খ্রিস্টানরা ইসা আলা আল্লাহর পুত্র মনে করত আরবের তৎকালীন মুশ্রিকরা ফিরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করত এরা সবাই ধর্মের নামে বাড়াবাড়ি করেছিল তাদের মধ্যে যারা সত্য জানার পরে অস্বীকার করেছিল এদের মতো ব্যক্তিদেরকে বলা হয়েছে মিয়া আল ইহিম তারাই আল্লাহর নিকট থেকে খ্রোধ প্রাপ্ত এছাড়া ফের আউনের কথা চিন্তা করুন দেখি সে বলেছিল সে নিজেই রব যা সম্পূর্ণ মিথ্যা কথা ইব্রাহিম আল ইসলামের পিতা যিনি গোড়ামি করে তার পূর্বপুরুষদের দোহাই দিতেন সত্য জানার পরেও মানতেন না ফের আউনের অনুসারীরা যারা সত্য জানার পরেও মানেনি। এনি ফের সময়কার জাদুকরেরা মুসাল ইসলামের সাথে সাক্ষাতের পর ইমান এনেছিল তবা করে ফিরে এসেছিল অথচ অনেকেই ইমান আনি কারণ সে সম্পদের লোভে এতটাই মগ্ন ছিল যে সে বলতো এগুলো সব আমার হাতের কামাই স্রষ্টা বলে কিছুই নেই নু আল ইসলাম এবং লুদ আলহিসের স্ত্রীরা যারা স্বজাতির অপরাধকে অপরাধ মনে করেনি নবীর আদেশ থাকা সত্ত্বেও তারা মানেনি বিশ্বাস করেনি মনে রাখবেন কোনো কিছুকে ভালো কাজ মনে করলেই সেটা ভালো হয়ে যায় না তার দলিল প্রমাণ থাকতে হবে নবী ইসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাত পদ বিদাত মানুষকে পথ দিকে নিয়ে যায় মানুষ ধোকায় পরে ভাবে যে সে ভালো কাজ করছে কিন্তু সে এগুলোর জন্য কোনো সবই পাবে না কারণ বানো আট কাজকে ইবাদতের নিয়তে চালিয়ে দিলেই সব হয় না বরং উল্টোটা হয় নিজের মত করে অনুমান না করে কুরআন নবী সাল্লাই এর আদর্শ সাহাবিদের আদর্শ জেনে তারপর ইবাদত করতে হবে তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল সালাম আলাইকুম আহমতুল্লাহ